হাই না ইলাইক ইনু হেউনী ও হাইন ইলাই ববহিমা ইসমারী রা পয় ওন সুলাই মা وَأَتَيْنَا دَاوُودَ وَجَعَلْنَاهُ رَسُولًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا نَّقُصُّصُ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لَّئِن لَّاكُونَ لَّ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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসাধারণ শিক্ষা ও আদর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাক্বিরু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরূরি анফুসিনা ওয়া মিন সায়্যিআতি আ'মালিনা ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া পরবর্তী কাহিনী হচ্ছে কোনো নবীকে নিয়ে বর্ণিত দীর্ঘতম কাহিনী কুরআনের চল্লিশ আলোচনা করেছেন এবং সরাসরি মুসা আলসালামের নাম আল্লাহ উল্লেখ করেছেন সর্বমোট একশত বার। এমন কি। আমরা দেখতে পাই একজন আলেম তিনি মন্তব্য করেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আল্লাহ ইসলামেরই কাহিনী হয়ে যাচ্ছিল সুহান আল্লাহ কুরআনে মুসা আলাামকে এত বেশিবার উল্লেখ করা হয়েছে যা আলেম তিনি মন্তব্য করে বলেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলা কাহিনী হয়ে যাচ্ছিল একশো ছত্রিশবার আল্লাহ মুসা নাম উল্লেখ করেছেন মুসাআসালাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ কোরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন এবং ফেরাউন হচ্ছে সেই ব্যক্তি যার নাম দ্বিতীয় সর্বাধিকবার আল্লাহতলা কুরআনে উল্লেখ করেছেন এমন কোনো নবী নেই যার কথা কুরআনে মুসা আল্লাহ ইসলামের থেকে বেশি আলোচনা করা হয়েছে এমন কোন কাহিনী নেই এটা দৈর্ঘ্যের দিক থেকে বিস্তারের দিক থেকে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করার দিক থেকে মুসা আলাহিসের কাহিনী সমতুল্য একদিকে আল্লাহ সুহামতাল্লাহ মুসাকে একাধিক স্থানে একাধিক সুরাতে বর্ণনা করেছেন অপর দিকে একই ঘটনাকে আলাহ সুহামতাল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে রিপিট করেছেন কেমন করা হয়েছে আমরা কি বলতে পারি যে এটা করার অন্যতম একটা কারণ হচ্ছে মোসা আলাহিস্লাম তিনি একজন বড় নবী উলুল আজমিমিনার রাসুল রাসুলদের মধ্যে যারা শ্রেষ্ঠ পাঁচজন তাদের একজন এই কারণে এই কাহিনীকে এত গুরুত্ব সহকারে আসলাম উল্লেখ করেছেন তাহলে তো আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি ছিলেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাহিসাল্লাম তিনিও উলুল আজমি মিনার রাসুল রাসুলদের মধ্যে যারা শ্রেষ্ঠ পাঁচজন তাদের একজন এবং ইবন কাসির রাহিম তিনি উল্লেখ করেছেন যে আলেমদের মধ্যে এই মত সুপ্রতিষ্ঠিত যে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের পর ইব্রাহিম আলিয়াল্লাম হচ্ছেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ইব্রাহিম আলাহিস্লামের কাহিনী মহা কাহিনীর মতো এত বার বার উল্লেখ করা হয়নি ইব্রাহিম আলাহামের কাহিনী মুসা আলাহামের কাহিনীর পেশ করেছেন এটা এই কাহিনীর এবং কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে আসুন তার মধ্য থেকে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করি কারণগুলো মুসা আলাইসাল্লামের কাহিনীর গুরুত্বকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আগে সর্বশেষ মুসলিম আমাদের সবথেকে কাছের মুসলিম উম্মা এটা হচ্ছে বনি ইসরা আমরা জানি ইতিহাসে অনেকগুলো মুসলিম উম্মা ছিল মুসলিম জাতি ছিল প্রত্যেক নবীর জাতি হচ্ছে এক একটি মুসলিম জাতি এবং নবীদের নাম অনুসারে সেই জাতিগুলোকে নামকরণ করা হয়ে থাকে যেমন মোহাম্মদ সাল্লাহ আমরা মুসলিম জাতি এই ধারাবাহিকতায় মুহম্মদ সাল্লাহামের উম্মতের ঠিক আগের উম্মত যেটা ছিল সেটা হচ্ছে বনি ইসরাহল ইয়াকুব আলাহিস্লামের বংশে আসা নবীদের উম্মা তাদের জাতি সুতরাং আবির্ভাবের দিক থেকে মোহাম্মদ সাল সব থেকে কাছের সবচেয়ে কাছের মুসলিম জাতি হচ্ছে মনে ইসরা এবং যেহেতু সম্পর্কে বলা হয়ে থাকে আমরা হচ্ছি পূর্বের সমস্ত জাতিগুলোর তাদের কিতাবগুলোর উত্তরাধিকারী কাজেই আমাদেরকে জানতে হবে সবশেষ চূড়ান্ত মুসলিম জাতি হিসেবে আমরা পূর্ববর্তী কাদেরকে সত্তায়ন করছি তাদের ঘটনা কি ছিল তাদের ইতিহাস কি ছিল সুতরাং ইতিহাসের এই বিষয়টি আমাদেরকে নিয়ে যাচ্ছে দ্বিতীয় পয়েন্টের দিকে যেটা মোসাই এ কাহিনীর গুরুত্বকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে বনি ইসরায়েলের ইতিহাস অভিজ্ঞতার দিক থেকে অনেক অনেক সমৃদ্ধ বনি ইসরায়েল এমন একটি জাতি এমন একটি উম্মা যাদের অস্তিত্ব ইতিহাসে অনেক লম্বা একটা সময় ধরে ছিল তারা বিভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করেছে নানা রকম ভুলভ্রান্তি করেছে ভুল পথে চলেছে এমন কি অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদ ছিল আল্লাহ সুমতাল্লাহ তিনি চাচ্ছেন যেন আমরা সেই সবগুলো ঘটনা থেকে অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি যেন আমরা একই ভুল পুনরায় না করি আল্লাহ মহামতোলা চাচ্ছেন যেন পূর্বের মুসলিম জাতির এই দীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সর্বশেষ মুসলিম জাতি হিসেবে আমাদের দুনিয়ার কাজে দাওয়ার কাজে যেন আমরা সেই শিক্ষাগুলোকে সঠিক ভাবে ব্যবহার করতে পারি আল্লাহ মহাম্মতাল্লাহ তিনি জানেন যে বর্তমান এই মুসলিম জাতি এরাও সেই পূর্বের জাতিগুলোর ভুলকে অনুসরণ করবে এমনকি রাসুল্লাহ সাল্লাহাম তিনি সালাম তিনি বলেছেন তোমরা তো প্রত্যেক আগে যারা এসেছে তাদের পদক্ষেপ করবে এমনকি যদি তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি ইহুদি এবং খ্রিস্টানদের কথা বুঝাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তারা নয়তো কারা সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আমরা আমাদের পূর্বের জাতিগুলোর ভুলকে অনুসরণ করব। কিন্তু পূর্বের জাতিদের সাথে বর্তমান মুসলিম জাতির ভুলে পার্থক্য হচ্ছে আল্লাহ মুসলিম জাতির জন্য বিশেষ অনুগ্রহ হেদায়েতকে হেদায়তকে কোরআনকে আমাদের সাথে রেখে দিয়েছেন এবং মুসলিমদের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন দল থাকবে যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে কাজেই সেই ভুল যদি আমরা করেও ফেলি ভুল থেকে মুক্তির পথ হচ্ছে কুরআনকে দেখা কুরআনের মাধ্যমে পূর্বের জাতির ঘটনাগুলোকে অভিজ্ঞতা গুলোকে ইতিহাসগুলোকে বিশ্লেষণ করা এবং এই উদ্দেশ্যেই আল্লাহ মোহাম্মতাল্লাহ বনী ইসরায়েল ঘটনাগুলোকে আমাদের সামনে এত বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন কাজেই মুসাইফের আউন এবং বনি ইসরায়েলের কাহিনী আমাদেরকে অবশ্যই কারণে প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে আমরা দেখতে পাই হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ লড়াই ইত্যাদি হয়ে থাকে এটা দুনিয়ার এক চিরন্তন নীতি হক এবং বাতিলের এই লড়াইয়ের ধরন লড়াইয়ের স্বরূপ এবং লড়াইয়ের ফলাফল কি হবে এটা বুঝতে হলে আমাদেরকে পূর্বের জাতিগুলোর ইতিহাস জানতে হবে এবং বিশেষ করে বনি ইসরায়েলের ইতিহাস জানতে হবে এর কারণ হচ্ছে মুহম্মদ সাল্লা উম্মদের মধ্যে হক এবং বাতিলের দ্বন্দ্ব সংঘাতের যে বৈশিষ্ট্য ধরন প্রকৃতি সেটা বিশেষভাবে বনি ইসরায়েলের লোকেদের মধ্যে হক এবং বাতিলপন্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সাথে বিশেষ মিল রাখে এর একটি বিশেষ কারণও রয়েছে পূর্বের জাতিগুলো যেমন হুদ সালামের জাতি সালেহাল্লাম কিংবা লুতামের জাতি তাদের মধ্যে আমরা দেখতে পাই মানুষদেরকে যদি আমরা দুই ভাগে ভাগ করি হক পন্থী বাতিলপন্থী তাদের মধ্যে যখন নবীরা হকের দাওয়াতকে পেশ করেছেন যারা বাতিলের উপরে গুফুরীর উপরে অহংকারের উপরে অটল ছিল একসময় আলাহ সুবাহ তাদেরকে আজাবের মাধ্যমে সম্বলে ধ্বংস করে দিয়েছেন হুদলা ইসলামের জাতিকে আল্লাহ সুবাহ ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড ঝড়ো বাতাসের মাধ্যমে সাউ আলাহামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড সাউন্ড ওয়েভের মাধ্যমে শব্দের মাধ্যমে জোরালো আওয়াজের মাধ্যমে লুত আলাহিসামের জাতিকে আলো সুমান্তালা ধ্বংস করে দিয়েছেন তাদের উপরে পাথর বৃষ্টি করে জমিন থেকে বহু শূন্য উপরে তোলে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলার মাধ্যমে কাজে আমরা দেখতে পাচ্ছি পূর্বের জাতিগুলোতে যখন হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত আকার ধারণ করত আল্লাহ তাদেরকে বাতিলপন্থীদেরকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দিতেন পূর্বের জাতিগুলোর মধ্যে জিহাদ ছিল না হুদ আলাহাম তিনি তার নিয়ে তার কৌমের অবাধ্য কাফেরদের বিরুদ্ধে কােননিও করেননি তিনিও করেননি কিন্তু ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি প্রশ্ন করা হয় বনি ইসরায়েলের মধ্যে যারা ইমানদার ব্যক্তি ছিল তারা কি তাদের অহংকারী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কি না উত্তর হচ্ছে জি তারা জিহাদ করেছেন এবং একজন আলেম তিনি বলেছেন যখন নাজিল হওয়ার পর থেকে ইসাইলের সময় পাঠিয়ে দিয়ে সম্পূর্ণ জাতিকে সমূলে ধ্বংস করে দেননি বরং এই সময় থেকে আমরা দেখতে পাই আলা সু মোহাম্মাল যে নীতিকে ঠিক করলেন আল্লাহ মোহাম্মতাল্লাহ যে সুন্না সেটা হচ্ছে ইমানদারদের হাতে তিনি অহংকারী কাফেরদেরকে লাঞ্ছিত করবেন ধ্বংস করবেন অপমানিত করবেন মুমিনদের অন্তর কেলাচ মহাতাল্লা প্রশান্ত করবেন কাফেরদেরকে মুমিনদেরই হাতে শাস্তি দিয়ে ধ্বংস করে কাজেই ইমানদারদের হাতে কাফেরদেরকে লাঞ্ছিত অপমানিত করা এটা বনি বনিসের সময় থেকে সুন্দা হিসেবে নির্ধারণ করা হয়ে গেল অপরদিকে যদি ইমানের দাবিদার ব্যক্তিরাই আল্লাহর দেখানো এই সম্মানের রাস্তা ইজ্জতের রাস্তা এই দিন থেকে দূরে সরে যায় সেই ক্ষেত্রে কাফের রাই ইমানদারদেরকে লাঞ্ছিত অপমানিত করবে যার বাস্তবতা আমরা বর্তমানে গত একশো বছর ধরে এই মুসলিম উম্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুতরাং থেকে সম্পূর্ণভাবে আজাবের মাধ্যমে কোন জাতিকে ধ্বংস করে দেওয়া নয় বরং আলাসমাতা হক এবং বাতিলের মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে ইতাল ফিসাবিল্লা মৌসা আলাইসাল্লামের কাহিনীর আমরা দেখতে পাই দুইটি অংশ রয়েছে প্রথম অংশ মোসা এবং ফেরাউন নিয়ে আবর্তিত হয়েছে এবং দ্বিতীয় অংশ মোসা এবং বনি ইসাইলকে নিয়ে আবর্তিত হয়েছে এই উভয় অংশই জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত মোসা এবং ফেরাউনের বিরোধের এই অংশটি এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেরাউন কোন একক ব্যক্তি ছিল না ফেরাউনকে যদি আমরা একজন একক ব্যক্তি হিসেবে গণ্য করি এটা ভুল হবে কারণ ফেরাউন ছিল স্বৈরাচারী জুলুম এবং অত্যাচারী শাসকদের সবচেয়ে সেরা অত্যাচারী শাসক সে নিজেই ছিল জুলুম অত্যাচারের প্রতীক বা আইকন সুহান আল্লাহ অত্যাচারী শাসকদের মাধ্যমে নির্যাতনের শিকার হওয়া লাঞ্ছনার শিকার হওয়া এই ভোগান্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি মুসলিম উম্মা বর্তমানে একটা লম্বা সময় অতিক্রম করছে বিভিন্ন মুসলিম ভূমিতে এক একজন ফেরাউন আমাদেরকে শাসন করছে কাজে বর্তমান সময়ের এই বহু ফেরাউনদেরকে বুঝতে হলে মূল ফেরাউনের ইতিহাস সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি খুবই প্রয়োজনীয় সমস্ত অত্যাচারীর সেরা অত্যাচারী ছিল ফেরাউন তাকে কিভাবে মোকাবেলা করা হয়েছিল মূসা কিভাবে তাকে মোকাবেলা করেছিলেন যদি আমরা বর্তমান সময়ের ফেরাউনদেরকে বুঝতে চাই তাদেরকে মোকাবেলা করতে চাই আমাদেরকে জানতে হবে মূসা এবং ফেরাউনের কাহিনী ফেরাউন সে ছিল একজন শাসক একজন রাজা এবং তার শক্তির মূলে ছিল তার এই রাজত্ব তার রাষ্ট্র ক্ষমতা তার কিংডম তার গভর্নমেন্ট তার সরকার ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং এই যুদ্ধ নিচক কিছু ব্যক্তি বা গোষ্ঠীর বিচ্ছিন্ন প্রচেষ্টা নয় বরং কাফের শক্তিগুলো রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে সরকার ব্যবস্থাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে সর্বান্তকরণে চূড়ান্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে সুতরাং বর্তমান যুগের এই ফিতনা অতীতের সেই ফিতনার শুধুমাত্র আধুনিক রূপায়ণ মাত্র এবং সব থেকে বড় ফিতনা সেই ফিতনা কি সেই ফিতনা হচ্ছে দাজজালের ফিতনা এবং দাজ্জাল সম্পর্কে আমরা জানি দাদ্জাল সেও একজন শাসকের রূপে একজন সিংহাসনধারী শাসক বা রাজার রূপেই সে আসবে কাজেই সব থেকে বড় ফিতনা সেই দাজজালের ফিতনাও যদি আমরা বুঝতে যাই আমাদেরকে ফেরাউনের কাহিনী জানতে হবে কারণ উভয় ঘটনার মধ্যে স্ট্রাকচারের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে এরপর মোসল্লাহ ইসলামের কাহিনী দ্বিতীয় অংশ মুসা এবং বনি ইসরা এই অধঃপদিত জাতি বনী ইসাইলকে মুসাইসাল্লাম কিভাবে পরিচালনা করেছিলেন তাদেরকে কিভাবে তাদের মধ্যে আত্মসম্মান ইমানের উপরে আবার তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন বনীসা তারা উপরে প্রতিষ্ঠিত ছিল কিন্তু তাহিদ বা ইমান তাদের মধ্যে থাকা সত্ত্বেও নানা রকম দুর্নীতি করাপশন ত্রুটি বিচ্যুটি কুসংস্কার তাদের মধ্যে প্রবেশ করেছিল যেটা আমরা বর্তমান মুসলিম উম্মার দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যদি আমরা কিছু সাদৃশ্য স্থাপন করি যে বনি ইসরা কাহিনী জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যেমন বনী ইসরাফরমার মধ্যে একটা ছিল সেটা হচ্ছে তার আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলেছিল যেমন আল্লাহ মোহাম্ম কুরআনে বলেছেন অমালাহ যে সমস্ত লোক আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়ে বিচার ফসলা করে না তারাই হচ্ছে কাফের অন্যত্র আলোচনাত বলেছেন তারাই হচ্ছে জালিম তারাই হচ্ছে ফাঁসে এই আয়াত বনি বনীসাইলিদের সম্পর্কে নাজিল করা হয়েছিল হুজাইফা বিমেন সাহাবি তিনি একজন তাবিকে এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে শুনলেন যে তাবি বলছেন এই আয়াত বনি বনীসাইলিদের সম্পর্কে নাজিল করা হয়েছে হুজাইফা এই কথা শুনে বলে উঠলেন আল্লাহু আকবর বনি ইসাইলিদের থেকে তোমাদের বেশি কাছের তোমাদের বেশি পছন্দের জ্ঞাতি ভাই আর কেউ নেই যখনই তোমরা কোরআনে খারাপ কিছু দেখো তখন বলো যে এটা তাদের সম্পর্কে নাজিল করা হয়েছে আর যখনই তোমরা ভালো কিছু দেখো তখন বলো যে এটা হচ্ছে আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে এই আয়াত নাজিল করা হয়েছে হুজাইফা সাহাবি তিনি তাবিকে যে শিক্ষাটা দিয়ে দিয়েছিলেন তিনি যে বিষয়টা বুঝতে চাচ্ছিলেন সেটা হচ্ছে এই আয়াত যদিও বনি ইসরাহল সম্পর্কে নাজিল করা হয়েছে কিন্তু বর্তমান মুসলিম উম্মা থেকেও যদি কারো মধ্যে তাদের সেই আচরণের মিল পাওয়া যায় সাদৃশ্য পাওয়া যায় তাহলে এই উম্বার সদস্য হওয়ার পরও তার মধ্যে সেই একই বিষয় হবে আল্লাহ যে নাজিল আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিচার ফসলা না করেন আপনি বন হন বা অন্য কোন উম্মার সদস্য হন না কেন আপনার বেলাতেও এটা কুফর জুলম এবং ফিস্ক হিসেবেই গণ্য করা হবে বর্তমানে মুসলিম উম্মা বিভিন্ন ভূমিতে যেই সমস্যায় ভুগছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিধানকে আল্লাহর্যাগ করা আল্লাহর আল্লাহর্যা মানবরচিত করা বিধানের সাথে বিধান দিয়ে দেশ রাষ্ট্র সমাজ যার ফলে সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং ভারসাম্যহীনতা পাঁচ নম্বর কারণ যে কারণে আল্লাহ মহাতলা বনিসাইল জাতি বা ইহুদিদের সম্পর্কে বর্তমানে যারা ইহুদি হিসেবে পরিচিত তাদের সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন কোরআনে তার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ তিনি সর্বজ্ঞানী এবং আল্লাহ সেই জ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় এটা আল্লাহ জানেন এই দল বা বর্তমানের ইহুদি এরাই হচ্ছে আল্লাহর দিনের প্রধান শত্রু এই দলটি আল্লাহর দিনের প্রধান শত্রু হবে প্রথম দিন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত তুমান আল্লাহ সংখ্যার দিক থেকে যদি আমরা তুলনা করি আমরা দেখতে পাবো ইহুদিরা খুবই ক্ষুদ্র একটি উম্মা খুবই ক্ষুদ্র একটি জাতি তাদের লোক সংখ্যা খুবই কম জাতি হিসাবে একশো কোটির মানুষ রয়েছে মুস্রিকদের হিন্দুদের মধ্যে একশো কোটির সংখ্যা বেশি হিন্দুদের মধ্যে জনসংখ্যা একশো কোটির বৌদ্ধদের মধ্যেও একশো কোটির বেশি মানুষ বসবাস করে তারা মুশ্রিক কাফের কিন্তু আলু মোহামতালা কেন হিন্দু বা বৌদ্ধদেরকে নিয়ে এত করলেন না তারা তো সংখ্যা ইহুদিদের থেকে অনেক অনেক বেশি সুতরাং বোঝা যাচ্ছে সংখ্যায় বেশি হওয়া এটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে কার্যকারিতা মূল কারণ এটাই যে প্রথম দিন থেকে শুরু করে ইহুদিরা বর্তমান সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রধান সত্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে তারা এই দিনের বিরুদ্ধে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে আসছে চোদ্দশো বছর আগে মদিনায় মুনাফিকদেরকে সমর্থন করেছিল এই ইহুদিরা মুনাফিকদেরকে তারা লেলিয়ে দিয়েছিল আল্লাহর সুসলামের বিরুদ্ধে এবং বর্তমান যুগের মুনাফিকরা তারাও সমর্থন পাচ্ছে বর্তমান যুগের ইহুদিদের বর্তমান যুগের ইহুদিরা তারাও বর্তমান যুগের মুনাফিকদেরকে সাহায্য সমর্থন সহযোগিতা দিয়ে আসছে চোদ্দশো বছর আগে আল্লাহ যুদ্ধ করার জন্য ইহুদিরা মিলে পরিকল্পনা করে আরবের গোত্রগুলোকে খেপিয়ে নিয়ে এসেছিল একত্রিত করেছিল মুসলিমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল ঠিক তেমনিভাবে বর্তমানের ইহুদিরা সারা পৃথিবীর কাফের রাষ্ট্রগুলোকে একত্রিত করেছে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ভূমিতে এই ইহুদিরাই ইসলামের প্রাথমিক যুগে ইসলামের বিরুদ্ধে আদর্শগত এবং বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীতে এই ইহুদিরাই বিভিন্ন মিডিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে প্রথম দিন থেকে তারা পরিণত হয়েছিল আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের শত্রু বাহিনীতে এবং তাদের এই শত্রুতাকে তারা ধরে রাখবে তাদের শেষ জেনারেশনের শেষ ব্যক্তিটি পর্যন্ত যারা কিনা শেষ পর্যন্ত দাজ্জালের সমর্থক আর বাহিনীতে হবে। এবং তখন তাদের চূড়ান্ত সমাপ্তি করবে এ কারণে আল্লাহ তালা এই জাতি সম্পর্কে এত আলোচনা করেছেন কারণ তিনি জানেন এরাই হচ্ছে আল্লাহর দিনের প্রধান শত্রু সুতরাং এই কারণগুলোকে जो माथाय रेखे फिर आउन एनि कहोना शुरू करके शिक्षा ग्रहण करते मुहम्मद मूर्समेर कहनी दीर्घ कह अनेक विस्तारित कहनी तब समस्त कहन मध्य क्या हमेशा মূস আল্লাহিস্লামের কাহিনীর সার অংশ সার সংক্ষেপ যেখানে আলোচকনা চলা বলেছেন এগুলো হচ্ছে সুস্পষ্ট আমি আপনার কাছে বৃত্তান্ত বর্ণনা করছি আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন নাবা সংবাদ বা খবরকে আলসুমাত বর্ণনা করছেন মুসা এবং ফিরাউনের খবর সুতরাং আল্লাহ সুহামতলা বলছেন এটা হচ্ছে একটা নিউজ খবর এবং এরপর আলসুহামতলা বলছেন বিল হক সত্য সংবাদ সত্য সহকারী আল্লাহ এই সংবাদকে আমাদের সামনে পেশ করেছেন বর্তমানে আমরা যখন বিভিন্ন উৎস থেকে সংবাদ লাভ করি তার মধ্যে মিশ্রিত থাকে সত্য মিশ্রিত সংবাদ আমরা আল্লাহ বলছেন তিনি যে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সত্য বিলহাক। কাদের জন্য এই সংবাদকে আল্লাহ সহলাহ পেশ করছেনমানদার সম্প্রদায়ের জন্য মুমিন্দের উদ্দেশ্যে আল্লাহ মোহাম্মতাল্লাহ এই ঘটনাকে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন এরপর আল্লাহ সুহাম এই সুরায়ালামের সময়কার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে হাইলাইট করেছেন আল্লাহ বলছেন ভাবশালী হয়ে উঠেছিল জমিনের বাসিন্দাদেরকে সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রেখেছিলাম তাদের মধ্যে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল একটা দলকে সে দুর্বল করে রেখেছিলেন ইন্না তাদের পুত্র সন্তানদেরকে সে ছিল ফাঁসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন অনস্থ সৃষ্টিকারীদের মধ্যে একজন সুতরাং এটাই হচ্ছে সেই সময়কার রাজনৈতিক অবস্থা রাউন একমাত্র নেতৃত্ব স্থানীয় ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতার দন্দে তার সমকক্ষ কেউ ছিল না সে ছিল আন আনপ্যারাল পাওয়ার হেড এবং সে এতটাই প্রভাবশালী ক্ষমতাধর শক্তিশালী ছিল জনগণের জীবনের উপরে সে এমনভাবে প্রভাব বিস্তার করে রেখেছিল সে ভাবতে শুরু করলো সেই হচ্ছে সবার রব দাবি করতে শুরু করল সে বলল আনা রব্য কোমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এমনকি ফেরাউন আরও বললো আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাস আছে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাস বা উপাস্য আছে এরকম কোনো সংবাদ আমার জানা নেই সুতরাং তার এতটাই ক্ষমতা ছিল আল্লাহ মোহাম্মতাল্লাহ তাকে এতটাই ক্ষমতা দিয়েছেন সে নিজেকে দিব্য প্রকাশ্য ইলাহ উপাস্য র দাবি করতে শুরু করল। করলো কি কেউ এই কথার প্রতিবাদ করার সাহস পেল না যখন সে বললো আমি তোমাদের সবথেকে বড় রব কেউ বলল না যে তুমি অবস্থার দাবি করছো তুমি ভুল করছো এটা একটা নির্দেশক এটা বুঝার জন্য এই অবস্থা বুঝার জন্য যে ফেরাউন কত বড় অত্যাচারী জালিম কত বড় প্রভাবশালী ছিল সেই এরকম দাবি করেছে কারণ এটা বলার মতো প্রভাব তার জনগণের জীবনের উপরে তার ছিল বলছেন সে জমিনার বাসিন্দাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রেখে তাদের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল প্রথমত সে কি করেছে জমিনের বাসিন্দাদের বাসীদেরকে বিভিন্ন দল উপদল গ্রুপে বিভক্ত করে রেখেছে এবং তাদের একটা দলকে সে দুর্বল করে রেখেছে আমরা দেখতে পাই সমস্ত যুগে সমস্ত জালিম অত্যাচারী শাসকদের শাসনের নীতি হচ্ছে এটা বিভক্তি ভাগ করো এবং শাসন করো অত্যাচারী শাসক তার শাসন ক্ষমতাকে পরিচালনা করে শাসন ক্ষমতাকে টিকে রাখে বিভক্তির মাধ্যমে অপরদিকে একজন ন্যায়পরায়ণ শাসক তিনি শাসন করেন জনগণকে একত্রিত করে ঐক্যের মাধ্যমে ফেরাউন মিশরের মানুষকে বিভিন্ন শ্রেণীতে দলে উপদলে গোত্রে বিভক্ত করে রেখেছিল এবং এটা ছিল তার ক্ষমতায় টিকে থাকার একটা কৌশল সমাজে শ্রেণী বৈষম্য ঘটিয়ে বিভক্তি ঘটিয়ে সে তার আধিপত্যকে ধরে রেখেছিল এবং এই সমস্ত দল উপদলের মধ্যে সব থেকে নিত্য অবস্থায় ছিল বনি ইসরা অন্যান্য গোত্রগুলোকে তাদের থেকে বেশি মর্যাদা দেওয়া হয়তো এবং বনি ইসরাকে দাস দাসীতে পরিণত করে রাখা হয়েছিল মিনহুম তাদের মধ্যে একটা দলকে দুর্বল করে রেখেছিল এবং তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত জবাই করত এবং নারীদেরকে সে জীবিত ছেড়ে দিত এই বনী ইসরা সম্পর্কে আমরা আলোচনা করে বলেছি বনী এরা হচ্ছে ইয়াকুব আলাহামের বংশধর ইসরায়েল এটা ইয়াকুব আলাহিসাম এবং তার ভাইরা যখন কেনান থেকে ফিলিস্তিন থেকে মিশরে হিজরত করে আসলেন তখন থেকে তারা মিশরে বসবাস করতে শুরু করল এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের এই বংশ এবং জনসংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেল পরবর্তীতে তারা ফেরাউনের সময় একটি বিশাল জাতিতে পরিণত হয়েছিল এবং কিছু কিছু একটি গণহত্যা ধারাবাহিকতা রক্ষা করে একটি নিয়মের মতো করে সে গণহত্যা চালিয়ে আসছিল নিয়মটা হচ্ছে শিশু সন্তান পুত্র সন্তানদেরকে হত্যা করো এটাকে সে একটা রাষ্ট্রীয় আইনে পরিণত করল এই গণহত্যার কারণ কি ছিল ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের ব্যাখ্যাটা ছিল এরকম যে ফেরাউন বর্তমানে যদিও শাসক অবস্থায় আছে কিন্তু অচিরেই বনি ইসরায়েলের মধ্যে এমন একজন শিশুর জন্ম হবে এমন এক পুত্র পুত্র সন্তানের জন্ম হবে যে তার রাজত্বকে কেড়ে নেবে ফেরাউন যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনল সে চিন্তিত না হয়ে বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই বনি ইসরায়েলের মধ্যে যদি কোনো শিশুর জন্ম হয় সে যদি আমার রাজত্ব কেড়ে নেয় এবং নারীদেরকে মহিলাদেরকে সে দাসী হিসেবে ব্যবহার করতে শুরু করলো দাসী বানিয়ে রাখলো আল্লাহ মহাম্মা বলেছেন মিনাল মুসিদিন নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন অনর্থ সৃষ্টিকারী এরপর এই কঠিন অবস্থায় আলোস আমি ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আল্লাহ মহন্তুল্লাহ বলছেন আল্লাহ ইচ্ছা করলেন যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য তাদেরকে নেতা বানানোর জন্য এবং তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী করে দেওয়ার জন্য ফেরাউন ইচ্ছা করেছিল আল্লাহ সুহাম তাল্লাহ একটি ইচ্ছা পোষণ করলেন কিন্তু কার ইচ্ছা বাস্তবায়িত হয়েছিল আল্লাহ সুবাহ যেটা ইচ্ছা করেছেন সেটাই বাস্তবায়িত হয়েছে আল্লাহর ইচ্ছা ছিল তিনি ওই দুর্বল জাতির উপরে অনুগ্রহ করবেন তিনি যাচ্ছেন ওই দুর্বল জাতিকে সমাজের সব থেকে নিচু শ্রেণী থেকে একেবারে উপরের স্তরে সবচেয়ে উপরের স্তরে নিয়ে আসবেন তাদেরকে নেতা বানাবেন তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী করে দেবেন আল্লাহ বলছেন এবং তাদেরকে জমিনের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনীকে সেটা দেখিয়ে দেওয়ার যে আশঙ্কা তারা সেই দুর্বল দলের কাছ থেকে করত কিছু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের স্বপ্ন প্রসঙ্গে ফেরাউন যে স্বপ্নটি দেখেছিল সে দেখল একটি আলো পবিত্র ভূমি বাইতুল মিসুজ আলমের দিক থেকে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে মিশরের দিকে এবং এই আলো বা আগুন আল্লাহ ভালো জানেন সেটা কি ছিল প্রচন্ড মিশরের উপর দিয়ে চলে গেল অতিক্রম করলো এবং এই যাত্রা পথে সেটা বনি সাইল ছাড়া অন্যান্য সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে গেল এই স্বপ্ন দেখার পর ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো এবং তাকে ব্যাখ্যা দেওয়া হলো যে এই স্বপ্নের অর্থ হচ্ছে বনিসের মধ্যে একজন ব্যক্তি আসবে জন্মগ্রহণ করবে সে তোমার কাছ থেকে তোমার রাজত্বকে ছিড়িয়ে নেবে এবং তোমার সমস্ত সৈন্যবাহিনী লোক লস্কর মন্ত্রী পরিষদ এই সব কিছুকে ধ্বংস করে দেবে এটাই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা করা তার জন্য বড় কোন বিষয় নয় সেটাকে প্রতিরোধ করতে পারবে সে তার সৈন্যবাহিনীকে সাময়িক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল সৈন্যদেরকে আদেশ দিল বণী শ্রেণীর ঘরে ঘরে যতগুলো শিশু জন্ম নিবে পুত্র সন্তান জন্ম নিবে सबगुल समस्त राजतव गर्भवती महिला खुदी बे करुप्त व्यवहार शहर ग्रामे प्रत्येक महल्ल गुप्तचर्मे महिला नजरदारी शुरू करल कौन गर्भवती महिला जी कौ गर्भवती महिला थकतो तजरबंदी हलोईम्रा सन्तान पुत्र सन्तान प्रसव करत पुत्र सन्तान के জবাই করে দেওয়া হতো হত্যা করে দেওয়া হতো আর যদি কোনো কন্যা সন্তান হতো তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো পরবর্তীতে তাকে দাসিতে পরিণত করা হতো এইরকম একটা কঠিন পরিস্থিতিতে এসে মুস আহ মা তিনি গর্ভধারণ করলেন কিন্তু তিনি এই বিষয়টাকে গোপন করে গেলেন যতই আমরা বলি না কেন যে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে তিন স্তর বিশিষ্ট চার স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা কর্মী আর গোয়েন্দাদেরকে দিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে যতই তারা তৎপর থাকুক না কেন বাস্তবতা হচ্ছে কখনোই শতভাগ নিশ্চিত করে কোনো কিছু করতে পারে না তাদের মধ্যে থাকবেই নিরাপত্তা কর্মী এবং গোয়েন্দাদের কাছে সবসময় এমন কিছু তথ্য থাকে যেগুলোকে তারা মনে করে এটা তেমন বড় কোনো কিছু নয় এই সংবাদগুলোকে তারা বাদ দেয় বা এড়িয়ে যায় কিছু না কিছু সংবাদকে তারা কি করে উপেক্ষা করে মুসাহ ইসলামের মায়ের গর্বধারণ ছিল আল্লাহর ইচ্ছায় এমন একটি সংবাদ যেটাকে আল্লাহর ইচ্ছায় মুসা মা সেই সংবাদকে তিনি গোপন করতে পারলেন মুসা্লামের মায়ের গর্বধারণকে তারা নজরবন্দি করতে পারেনি কাজেই সন্তান প্রসব করার আগ পর্যন্ত এই সংবাদ কেউ জানল না কিন্তু যখন মুসা আলাহিসাল্লাম ঘুমিষ্ঠ হলেন মা যখন শিশুকে প্রসব করলেন তখন এই বিষয়টি গোপন রাখা খুবই কঠিন বিষয় হয়ে গেল এবং সেই কঠিন অবস্থা সম্পর্কে আল্লাহ সুতরাহ বর্ণনা করে বলছেন আদেশ করলেন আমি মৌসা জননীকে আদেশ করলাম তাকে দুধ পান করাতে থাকো এরপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে তখন তাকে দড়িয়ায় নিক্ষেপ করো ভাসিয়ে দাও এবং ভয় করো না দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং রাসুলদের একজন করেই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এ আয়তে আলহামদুল্লাহ বলছেন ওয়া আহাইনা ইলা উম্মি মৌসা আলহ্লাহ বলছেন আমি মোসা মায়ের কাছে অহি করলাম এই অহি শব্দের সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ মূলত মুসার মায়ের অন্তরে ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা দান করেছেন তার মাধ্যমে তাকে আদেশ করেছেন এই অহি নবুয়ের কোন অহি ছিল না এই অহি শব্দের অর্থ হচ্ছে অনুপ্রেরণা দান করা অহি শব্দের আরেকটি অর্থ হচ্ছে যেটা নবীদের কাছে যে অহিপ্রেরণ করা হয়ে থাকে এই ক্ষেত্রে মুসার মায়ের কাছে যে অহিপ্রেরণ করেছিলেন সেটা হচ্ছে অনুপ্রেরণা বা ইলহাম যেমন আমরা কোরআানে দেখতে পাই অন্যত্র আল্লাহ তিনি বলেছেন আল্লাহদের আল্লাহ আদেশ করলেন বিভিন্ন এবং উঁচু চালে গৃহ নির্মাণ করার প্রসঙ্গে ইলান না হল তাদের কাছে ওহি করা হলো মৌমাছিদের কাছে ওহি প্রেরণ করা হলো তার মানে কি যে লাভ করেছে না বরং সেখানে ওহি শব্দের অর্থ হচ্ছে তাদের অন্তরে আল্লাহ তাল্লাহ অনুপ্রেরণা করলেন তাদেরকে আদেশ করলেন ঠিক তেমনি ভাবে আলসু মাতলা মাকে আদেশ করে বললেন আমি তাকে আদেশ করলাম যে তাকে দুধ পান করাতে থাকো এবং যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে তাকে দরিয়ায় ভাসিয়ে দিবে ভয় করো না দুঃখ করোনা অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের একজন করব। এই আদেশ এই নির্দেশনা খুবই কঠিন একটি নির্দেশনা ছিল বিশেষ করে যখন একজন মা মাত্র তার সন্তানকে ভূমিষ্ঠ করেছেন সেই সন্তানকে কে দড়িয়ায় ভাসিয়ে দেওয়া খুবই কঠিন বিশেষ করে নীলনদ যারা আপনারা নীলনদ দেখেছেন তারা লক্ষ্য করলে দেখবেন যে নীলনদ এটা পৃথিবীর প্রধান নদীগুলোর মধ্যে একটি খুবই খরস্রোতা একটি নদী সারা পৃথিবীর সাতার কাটতে যায় তারা সেখানে সতর্কতা অবলম্বন করে কারণ সেখানে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে প্রচন্ড স্রোত কাজেই একজন মায়ের প্রতি এটা খুবই কঠিন নির্দেশ যদি না সে বিশ্বাস করে যে এটা আল্লাহরই নির্দেশ আল্লাহাম তালা উম্মে মৌসাকে মৌসার মাকে তার সন্তানকে বুকের দুধ পান করানোর নির্দেশ প্রদান করলেন এবং সাথে সাথে বললেন যখনই বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে নিক্ষেপ করে ভাসিয়ে দিবে আপাত দৃষ্টিতে আমাদের সীমিত বোধ শক্তি দিয়ে মনে হতে পারে বিপদের আশঙ্কা করার পর যদি আমরা সন্তানকে নদীতে নিক্ষেপ করি এটা তো আরো বড় বিপদ বিশেষ করে সদ্য জন্ম লাভ করা একজন শিশু তাকে বাক্সবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া সে তো নিজের কোনো কাজেই আসতে পারে না একটা শিশু নিজের কোন উপকার করতে পারে না আমাদের সীমিত তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হল কিন্তু যেহেতু পক্ষ থেকে নির্দেশ কাজেই তার সন্তানের প্রতি যে মাতৃত্বের টান সন্তানের প্রতি যে ভালোবাসা সেই টানকে তুচ্ছ করে আল্লাহর হাতেই তার সন্তানকে ছেড়ে দিতে পেরেছিলেন এই বিশ্বাসে যে মা হিসেবে তিনি যতটা সন্তানের খেয়াল রাখতে পারবেন রব হিসাবে আল্লাহ তার বান্দার খেয়াল তার বেশি রাখতে পারবেন আল্লাহ করোনা আমি এবং তাকে শুরুতে দুইটি কাজ করতে বলা হয়েছে আদেশ করা হয়েছে দুইটি কাজের এবং এরপরে দুইটি কাজ করতে নিষেধ করা হয়েছে এবং সবশেষে দুইটি বিষয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে একটি আয়তে কতগুলো বিষয় আলোচন উল্লেখ করেছেন এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোরআনের উদাহরণ করো এরপর এসেছে দুইটি নিষেধাজ্ঞা বলা হয়েছে ভয় করোনা দুঃখ করোনা ভয় আমরা কখন করি যখন ভবিষ্যতের কোন বিষয় নিয়ে আমরা আশঙ্কা করি সেটাকে বলা হয়ে থাকে ভয় দুঃখ কখন করি যখন অতীতে কোনো কিছু ঘটে গেছে সেই বিষয় নিয়ে আমরা দুঃখ করি সুতরাং আলসুমতালা অতীত এবং ভবিষ্যৎ উভয় বিষয় সম্পর্কে মুসামাকে নির্দেশনা দিয়ে বলছেন অতীতের বিষয়ে অর্থাৎ যখন তুমি তাকে সমুদ্রে বা যখন তাকে তুমি নদীতে ভাসিয়ে দিলে তাকে ভাসিয়ে দিলাম সামনে কি হবে ভবিষ্যতের এই ভয় তুমি করোনা এবং সন্তানকে নদীতে নিক্ষেপ করার পর যখন সে তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল এই ঘটনাগুলো মনে করে তুমি দুঃখ অনুভব করো না এরপর আলসুমা বলছেন দুইটি প্রতিশ্রুতির কথা আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে রাসুলদের একজন মাকে আল্লাহ আল্লাহ বলে এই নেক মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা খুবই কঠিন একটা পরীক্ষা ছিল আল্লাহ তাকে বলছেন তুমি যদি তোমার সন্তানের ভালো চাও মঙ্গল চাও তাহলে তাকে নদীতে ভাসিয়ে দাও মূসা আল্লাহামের মা আল্লাহর নির্দেশকে মেনে সন্তানকে দুধপান করালেন যখন তিনি বিপদে আশঙ্কা করলেন তাকে একটি কাঠের বাক্সে বা সিন্ধুকে ভরে নীল নদী ভাসিয়ে দিলেন নিজের চোখের সামনে তিনি দেখলেন তার বাচ্চা নদীতে ভাসতে ভাসতে তার দৃষ্টিসীমান থেকে হারিয়ে গেল মুসা ইসলামের মা তিনি কেন এই আদেশকে বাস্তবায়ন করলেন তিনি এই আদেশকে বাস্তবায়ন করেছিলেন আল্লাহ যেই ওয়াদা করেছেন যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির প্রতিদান পাওয়ার আসায় করলেন। আমাদের জন্য আমরা চিন্তা করলে দেখতে পাই আমাদের জীবনে আল্লাহ সুহামতাল্লাহ এরকম কতগুলো কোরআনে প্রদান করেছেন কিন্তু সেই ওয়াদার ফলাফল পুরস্কার লাভ করার জন্য যে কাজ আমাদেরকে করতে হবে আমরা সেই কাজগুলো করছি না আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন কিন্তু আমরা তা করছি না আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি আল্লাহ আমাদের সম্পদকে বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দেবেন কিন্তু আমরা তা করছি না আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহ সময়তালের উপরে ভরসা করি তা অক্ষ করি তাহলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট হবেন কিন্তু আমরা তা করি না আমাদেরকে বলা হয়েছে যদি আমরা আল্লাহকে ভয় করি তা কোয়া অবলম্বন করি আল্লাহ আমাদেরকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না কিন্তু আমরা সে কাজগুলো করি না মোসা আল্লাহ করে সন্তানের পুত্রে স্বাভাবিক যে টান যে তার মধ্যে ছিল বিশেষ করে যখন সন্তান সদ্য জন্ম করেছে মাত্র কয়েকদিন এই অবস্থায় এই আদেশ পালন করা খুবই কঠিন ছিল এরপর মোসা আলাহিস্লামের মা আল্লাহর উপর ভরসা করে একটি নীল নদে ভাসিয়ে দিলেন এবারে আসুন দেখা যাক যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে তার ফলাফল কেমন হয়ে থাকে আমরা দেখব কি ঘটলো যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে তার আদেশকে বাস্তবায়ন করল আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্দার কাছে দেওয়া প্রতিশ্রুতিকে পূরণ করে দেখান এই কাঠের বাক্সটা যার মধ্যে রয়েছেন মুসা আল্লাহ ইসলাম তাকে নিয়ে এই কাঠের বাক্স বা সিন্ধুক ফাসতে ফতে নীল নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকলো নদীর স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে মিশরের অভিজাত এলাকা ফেরাউনের প্রাসাদ নদীর দুই পাশে তীরবর্তী এলাকায় অনেক বাড়িঘর ছিল কারণ মিশর প্রধানত একটি রুক্ষ অঞ্চল মরুভূমি অঞ্চল এবং স্বাভাবিকভাবেই পানির জন্য খাদ্যের জন্য মানুষ নদীর উভয় পাশে তাদের বসতিগুলোকে নির্মাণ করেছিল সেখানে খুব বেশি বৃষ্টিপাত হতো না মানুষ এই নদীর পানির উপরেই নির্ভর করতো এমনকি বর্তমানে আমরা দেখতে পাই যে মূলত নীল নদীর তীরেই সারিবদ্ধভাবে শহর বন্দর ইত্যাদি গড়ে উঠেছে নদীর এই পূর্ব পশ্চিম দুই পাশের এতগুলো বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে ঘাট এসবগুলো পেরিয়ে সেই কাঠের বাক্স এগিয়ে চলেছে সামনের দিকে কোথায় গিয়ে সেই কাঠের বাক্স থামলো। আল্লাহ তা তিনি এই বাক্সকে সিন্ধুককে নিয়ন্ত্রিত করছিলেন পরিচালিত করছিলেন আল্লাহ সুবাহ তাল্লাহ সেই বাক্সটিকে ফেরাউনের প্রাসাদের সামনের যেই ঘাট সেখানে নিয়ে এসে থামালেন মহাস আলাহিসাল্লামের মা তিনি সন্তানকে নীল নদে ফাঁসিয়ে দিয়েছিলেন যেন ফেরাউনের কবল থেকে তাকে বাঁচানো যায় কিন্তু সেই বাক্স এসে থামলো ফেরাউনেরই বাড়ির ঘাটে আল্লাহ সুহাম্মাল্লা চাচ্ছেন এই শিশু যেন ফেরাউনেরই প্রাসাদে যায় যদি মৌসা আলাহিস্লামের মা তিনি দৃশ্য দেখতেন তাহলে তিনি হয়তো বলতেন এটা কেমন প্রতিশ্রুতি আল্লাহ তাল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আমার সন্তানকে রক্ষা করবেন অথচ আমার সন্তানকে বহনকারী বাক্স সিন্ধুক সেটা তো ফেরাউনের ঘাটে সামনে এসে থামল কিন্তু মৌসা আলাহিস্লামের মা তিনি তার ইমানের উপরে অটল ছিলেন আল্লাহর ওয়াদার উপরে তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না মোসা আল্লাহামের মা কিভাবে জানলেন যে এই বাক্স এসে ফেরাউনের ঘাটে থামছে মা কিভাবে জানলেন কিভাবে তিনি এই সংবাদ লাভ করলেন যে এই বাক্স এসে ফেরাউনের বাড়ির ঘাটের সামনে থেমেছে কারণ মা কারণে বাক্সবন্দি করে হাসিয়ে দিয়েছিলেন মুসাল্লামকে সাথে বলে দিয়েছিলেন তার বোন কে মুসালামের বোন কে তিনি বললেন তুমি এই বাক্সের পেছনে পেছনে যাও কোথায় যায় সেটাকে অনুসরণ করো এবং আল্লাহ মহামতাল মা সম্পর্কে তিনি বলছেন যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম তবে তো তিনি এই মুসার বিচ্ছেদজনিত অস্থিরতাকে প্রকাশ করি দিতেন আমি তাকে দৃঢ় রাখলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীদের মধ্যে আল্লাহ সুমতালা বলছেন আমি তার এই শূন্য অন্তরকে দৃঢ়তা দান করলাম যেন তিনি ইমানদারদের মধ্যে থাকেন এরপর আল্লাহ সুতল্লাহ বলছেন অতঃপর ফের পরিবার মুসাকে উঠিয়ে নিল যেন তিনি তাদের দুঃশ্ম এবং দুঃখের কারণ হয়ে যান আল্লাহ চেয়েছেন যেন মোসা আলা এটা কিভাবে হতে পারে ভবিষ্যতের ঘটনা না জানা পর্যন্ত আমাদের সাধারণ চিন্তাশক্তি দ্বারা সেটা বোধগম্য হবে না কারণ এই ঘটনা এই পরিকল্পনার বাস্তবায়ন এটা আল্লাহর শক্তি কুদ্রতের একটা দৃষ্টান্ত কিভাবে এই শিশু মোসা তিনি কিনা ফেরাউনের প্রাসাদে ফেরাউনের বাড়িতে বড় হবেন লালন পালন করা হবে যারা তাকে আরামেশ নিরাপত্তা বিলাসিতা দিবে তিনি কিনা তাদেরই দুঃশ্মন এবং দুঃখের কারণ হয়ে যাবেন এটা আল্লাহর কুদরতের এক অসাধারণ নৃষ্টান্ত যখন ফেরাউনের বাড়ির ঘাটের সামনে এসে সেই বাক্সটি থামলো যার মধ্যে রয়েছে এক সদ্য জন্মলাভ করা ফুটফুটে শিশু রাজকীয় প্রহরীরা দাস দাসীরা সেই বাক্সকে উঠিয়ে নিল বাক্স খুলে তারা দেখল এক সদ্য জন্মজাত শিশু প্রথম কার কাছে নিয়ে সেই কার্সকে আল্লাহ চাননি প্রথমেই শুরুতেই সেই বাক্সবন্দী শিশুকে ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হোক কারণ ফেরাউন তার রাজত্ব হারানোর আশঙ্কায় চলতি বছরের সমস্ত ছেলে সন্তানদেরকে সদ্য পুত্র সন্তানদেরকে সে হত্যা করছে সেখানে এটা খুবই স্বাভাবিক হঠাৎ করে ভাসতে ভাসতে নাম পরিচয়হীন এক শিশু যখন তার বাড়ির ঘাটের সামনে এসে থামল পুত্র সন্তান তাকে হত্যা করা খুবই স্বাভাবিক এ কারণে আল্লাহ চেয়েছিলেন প্রথম যেন এমন এক নারীর কাছে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে সন্তান লাভের আকাঙ্ক্ষা খুবই তীব্র তিনি হচ্ছেন ফেরাউন স্ত্রী আসিয়া যিনি ছিলেন নিঃসন্তান সন্তানহীন এক মহিলা মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল এবং এই নারী যখন দেখলেন এক সদ্য জন্মজাত শিশু তার মধ্যে মাতৃত্ব লাভের সে আকাঙ্ক্ষা বড় তীব্রভাবে জেগে উঠল বাক্স খুলে যখন এক ফুটফুটের শিশুকে তিনি দেখলেন শিশুর প্রতি তার অন্তরে এক অসাধারণ ভালোবাসা জন্মে গেল আল্লাহ তার এক বান্দার অন্তরে, এক মহিলার অন্তরে এক নেক শিশুর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন আল্লাহ সুহামতাল্লাহ পরবর্তী ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন এরপর ফেরাউনের স্ত্রী সে বলল এই শিশু আমার এবং তোমার চক্ষু শীতলকারী হবে লু হু তাকে হত্যা করো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন পরবর্তীতে ফেরাউনের সামনে সেই শিশুটিকে নিয়ে আসা হয়েছিল তিনিও আসলেন ফেরাউন সে আমার ফেরাউনকে মুজা আল্লাহ হত্যার চেষ্টা করা হয়েছিল ফেরাউন তার রাজত্ব হারানোর আশঙ্কায় এই শিশুটিকে হত্যা করতে চেয়েছিল কারণ সে ভেবেছিল এই শিশুটি বনী সৈলের কোন একজন হতে পারে কিন্তু আল্লাহ মুসা আল্লাহামের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন তাকে তার কোনো বান্দাকে সাহায্য করতে চান আল্লাহ সুবাহ তা করতে সক্ষম বাহ্যিক পরিস্থিতির যেমনই হোক না কেন আল্লাহ যদি চান তার কোন বান্দাকে নিরাপত্তা দিবেন সাহায্য করবেন আল্লাহ তা করতে সক্ষম কারণ আপনি জানেন না কখন কিভাবে কাদেরকে আল্লাহ তার সুন্দর বাহিনীতে পরিণত করবেন স্বয়ং তিনি আমরা দেখতে পাই যখন মক্কার কুরাইশরা মুসলিমদেরকে আটকে রেখেছিল অবরোধ করেছিল বয়কট করে রেখেছিল তিন বছরের জন্য সমস্ত দিক থেকে সামাজিক আর্থিক লেনদেন থেকে শুরু করে সকল দিক থেকে তাদেরকে বয়কট করে জীবনকে কঠিন করে দিয়েছিল আল্লাহ সেই কঠিনের যে কাউকে ব্যবহার করতে পারেন যদিও তারা অমুসলিম হয়ে থাকে কি যদি তারা ইসলামের সাথে শত্রুতাও করে তবু সেই শত্রুদের অজান্তে আল্লাহ সুহাম তাল্লাহ তাদেরই কাজকর্মকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন কাজেই আমাদের উচিত হচ্ছে কাফেরদেরকে খুশি না করে তাদের মন সন্তুষ্ট করার চেষ্টা না করে আল্লাহর ভরসা করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা যদি আমাদেরকে করতে শর্ত যদি আমরা পূরণ করতে পারি ইনতানসুরানুর হকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আপনি কখনো চিন্তা করতে পারবেন না কাদেরকে আল্লাহকার সৈন্যবাহিনীর সমর্থক পরিণত করবেন ফেরাউনের প্রাসাদে মোসাকে ব্যবস্থা করে দিলেন স্ত্রী একজন আল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার এবং তোমার নয়নের মনি একে হত্যা না। আশা করা যায় সে হয়তো আমাদের উপকারে আসতে পারবে অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি প্রকৃত পরিণাম সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না তাদের শিশু আমার এবং তোমার জন্য উভয়ের জন্য চক্ষু শীতলকারী হবে ফেরাউন তখন বলল যে আমি চাই না সে আমার জন্য চক্ষু শীতলকারী হোক সে তোমার জন্য চক্ষু শীতলকারী হতে পারে কিন্তু এই শিশু যে আমার জন্য সে চক্ষু শীতলকারী হোক আমার দরকার নেই মূলত এই কথার মাধ্যমে ফেরাউন তার নিজেরই বিপক্ষে দোয়া করেছিল পরবর্তী ছিলেন কিন্তু জানায়নি মূলত রানীর অনুরোধের কারণে তাকে হত্যা না করে ছেড়ে দেওয়া হল আসিয়া সন্তানহীনা ছিলেন তার মধ্যে সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষা ছিল তাদের এই শিশু সন্তানকে তার কাছে ছেড়ে দেওয়া হল আসিয়া ফেরাউনকে অনুরোধ করে বললেন একে হত্যা কর হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি সুতরাং কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি একদিকে নিঃসন্তান সন্তানহীনা মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা যার মধ্যে বিদ্যমান সন্তান না থাকার কারণে যার অন্তরে বিরাজ করছে শূন্যতা সেই শূন্যতাকে আসিয়ার অন্তরে থাকা শূন্যতাকে আলাস পূরণ করে দিলেন মোসা্লামের মাধ্যমে অপরদিকে মোসা আল্লাহ সাল্লামের যিনি প্রকৃত মা তার অন্তর অস্থির হয়ে উঠল তার অন্তর শূন্যতায় বিষাদে ভরে গেল আল্লাহ সুহাম কুর আনে বর্ণনা করে বলছেন পরবর্তী দিন সকালে মহসার মায়ের অন্তর শূন্যতায় ভরে উঠল মূসা জননীর অন্তর অস্থির হয়ে উঠল বলছেন যদি আমি তার প্রদান না করতাম তবে তো তিনি মূসা বিচ্ছেদের প্রকাশ করেই দিতেন আমি তাকে তার অন্তরকে দৃঢ় রাখলাম যাতে তিনি ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন আয়াতের অভিব্যক্তির দিকে যদি আমরা লক্ষ্য করি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে আল্লাহ বলছেন মূসার মায়ের অন্তর সকালে। परी दिन सकाल बारून हो पड़ल अब विषय कर मिसर रस्तान सम्पर्ये लोके कान्न का जिज्ञासबूरू करत मुहूर्त मध्य सबा जेने ওই নদীতে ভাসতে থাকা শিশুটি হচ্ছে এই মহিলার সন্তান এবং বনীশ্রাইলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সে শিশুটিকে হত্যা করে ফেলা হতো থেকে বেশি আল্লাহর ওয়াদার উপরে ভরসা করা দৃঢ় থাকা আল্লাহ মহামতাল বলছেন যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম শক্তি না দিতাম তাহলে তো তিনি এই অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন আমি তাকে দৃঢ়তা দিলাম যেন তিনি ইমানদারদের অন্তর্ভুক্ত হয়েই থাকেন সুতরাং আল্লাহ সুবাহ বলছেন তার শূন্য অন্তরকে মূসার মায়ের এই অস্থির অন্তরকে যা স্থিরতা দিল সেটা হচ্ছে ইমান শূন্য অন্তরকে যেটা পূর্ণ করে দিল সেটা হচ্ছে ইমান আল্লাহর ভরসা পক্ষে শূন্য অন্তরকে অস্থির অন্তরকে ইমান ছাড়া আর কোনো কিছু দিয়ে পূর্ণ করা দৃঢ়তা দান করা স্থিরতা দান করা সম্ভব নয় আল্লাহ সুমতাল মুসা ইসলামের নেক মায়ের অন্তরকে ইমানের মাধ্যমে দৃঢ়তা দান করেছিলেন এবং এর কারণেই তিনি সক্ষম হলেন বিষয়টিকে গোপন রাখলেন কাউকে কিছু জানালেন না শুধুমাত্র তিনি আমরা বলেছি মূসার বোনকে তিনি বলেছিলেন তুমি মোসার পেছনে পেছনে যাও অকাল আতলি উক্তিহীহি তুমি পেছনে পেছনে যাও এই বাক্সকে অনুসরণ করো আল্লাহ বল অপরিচিত হয়ে দূর থেকে তাকে দেখে যেতে লাগলো মুসা আলাামের মা আল্লাহর উপর ওয়াদা আল্লাহর ওয়াদের উপরে ভরসা করে মুসা আলাামকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছেন ঠিকই কিন্তু তার মধ্যে যে অস্থিরতা মাতৃত্বের যে টান এই অস্থিরতার কারণে তিনি মুসার বোন বললেন তুমি পেছনে পেছনে যাও দেখো এই বাক্স কোথায় যায় সে খবর আমাকে জানান দূর থেকে মুসার বোন সকলের অবচরে সেই বাক্সকে অনুসরণ করে যেতে লাগলেন বাক্সটি নদী স্রোতে ভেসে যাচ্ছিল এবং মুসার বোন দূর থেকে তীর থেকে সেই বাক্সকে অনুসরণ করছেন একসময় দেখা গেল সেই বাক্স ফেরাউনেরই প্রাসাদের ঘাটে গিয়ে থাকছে মোসার বোন দেখলেন মোসাকে উঠিয়ে নেওয়া হল কিন্তু এরপর কি হলো। এক কঠিন অবস্থা মুসার প্রাসাদের ভিতরে কি ঘটনা ঘটছে তা তিনি জানেন না শিশুটি কি হত্যা করা হল নাকি সময় পর শুনতে পেলেন ঘোষণা দেওয়া হচ্ছে এক শিশুকে পালক হিসেবে ফেরাউন গ্রহণ করেছে কিন্তু এই শিশু কারোরই দুধ পান করছে না এই শিশুর জন্য দুধ মা দরকার আল্লাহ তার পরিকল্পনাকে এভাবেই বাস্তবায়ন করে থাকেন এই ঘটনাটি এটা আল্লাহর সেই পরিকল্পনা বাস্তবায়নেরই একটা অংশ ছিল আল্লাহর ওয়াদা যা তিনি বাস্তবায়ন করবেন তারই একটা ঘটনা অংশ ছিল এটা মুসা আল্লাহ ইসলামের উপর আল্লাহ হারাম করে দিয়েছিলেন যে তুমি তোমার মা ছাড়া আর কারো কাছ থেকে দুধ পান করবে না সদ্য শিশু তাকে অন্য কোন খাবার দেওয়া সম্ভব নয় সেই শিশু যখন কারো কাছ থেকেই দুধ পান না করে খুবই কঠিন একটা অবস্থা অনেক মহিলাদেরকে নিয়ে আসা হল দুধ মাদেরকে নিয়ে আসা হল কিন্তু মোসার্লাম কারোর কাছ থেকেই দুধ পান করলেন না কোলে ছিলেন কিন্তু থেকে তিনি দুধ পান করছেন না যখন এই ঘোষণা মোসার বোন শুনতে পেলেন তখন তিনি বললেন আমি আপনাদেরকে এমন একজনের খোঁজ দিতে পারি এমন এক পরিবারের সন্ধান দিতে পারি যিনি এই শিশুকে দুধ পান করাতে পারবেন মোসার্লামের বোন তিনিও বুদ্ধিমতী ছিলেন তিনি বললেন না যে এটা হচ্ছে তারই ভাই বরং তিনি এমনভাবে বললেন যাতে এই গোপনীয় বিষয়টা প্রকাশিত হয়ে না পড়ে বোন তিনি খুব ভালো করেই জানেন এই শিশু অন্য কারো কাছ থেকেও দুধ পান না করলে প্রকৃত যিনি মা তার কাছ থেকে অবশ্যই দুধ পান করবে আল্লাহ সুহামতওয়াল্লাহ কুরানে এই প্রসঙ্গ বর্ণনা করে বলছেন দুধ পান করা থেকে মূসাকে বিরত করে রেখেছিলাম মূসার বোন বললেন আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য এই শিশুকে লালন পালন করবে এবং তারা হবে এই শিশুর হিতাকাঙ্ক্ষী সুতরাং কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি মূসা আল্লাহামকে সিন্ধুকে ভরে নদীতে ফাঁসিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ একটা বড় সমস্যাকে সমাধান করে দিলেন সেই সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল মোসা সালামের মা তার গর্ভধারণের বিষয়টিকে তিনি গোপন করে রেখেছিলেন কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই বিষয়টি গোপন রাখা স্বাভাবিকভাবেই খুবই কঠিন হয়ে গেল যে কোনো মুহূর্তে যে কেউ জানতে পারত যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে এবং আমরা বলেছি যে ফেরাউন তার সমস্ত রাজ্যে গুপ্তচর লাগিয়ে দিয়ে রেখেছিল কাজেই যে কেউ এই সংবাদকে প্রকাশ করে দিত ফেরাউনের সৈন্যবাহিনী লোক লস্করদেরকে জানিয়ে দিত যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে যার ব্যাপারে তোমরা কোন সংবাদ লাভ করি কাজেই তখন তার এসে সেই সন্তানকে সেখানেই হত্যা করে দিত কিন্তু আল্লাহ মহামতালা যখন এই মধ্যবর্তী ঘটনাটিকে সংঘটিত করে দিলেন তখন মূসার মাকে কেউ জিজ্ঞাসাবাদ করল না এই সন্তানকে তুমি কোথায় পেলে কারণ তাকে মুসার প্রকৃত মা হিসেবে কেউ জানল না সবাই চিনল এই মহিলা হচ্ছে মুসার মা অথচ তিনি হচ্ছেন মোসা আলু ইসলামের প্রকৃত মা আমরা দেখতে পাচ্ছি মোসা আলু ইসলামের মা যদি আল্লাহর দেওয়া আদেশের উপরে আল্লাহর দেওয়া ওয়াদার উপরে ভরসা না করে আরো অল্প কিছু সময় সন্তানকে নিজের কাছে রেখে দিতেন কিছু সন্দেহ করতেন বিলম্ব করতেন কতক্ষণ তিনি মোসা আলু ইসলামকে নিজের কাছে রাখতে পারতেন কতক্ষণ তিনি এই ঘটনাকে গোপন রাখতে পারতেন গর্ভের ভেতরে বাচ্চাকে লুকিয়ে রাখা যায় কিন্তু প্রসব করার পর कतक्षण गोपन रखते घटना समस्त भाव समाधान समस्त प्रश्न अज्ञात परिचय नदी से भाषल फिर पालकपुत्र हिसाब ग्रहण कर अथचन मूसा अल्लाम प्रकृत मा जो मूसा अल्लाम के তার মায়ের কাছে নিয়ে আসা হল মৌসা আলাহ মা সন্তানকে ফিরে পেয়ে শান্ত হলেন এবং তাকে দুধ পান করালেন ফের স্ত্রী রানী আসিয়া মৌসার মাকে বললেন তুমি আমাদের প্রাসাদে আসবে এসে এই শিশুকে মোসা আল্লাহ ইসলামের মা তিনি সন্তানকে ফিরে পেয়ে সন্তুষ্ট হয়েছেন শান্ত হয়েছেন এবং তিনি আরো বুঝতে পারলেন যে এই শিশু মৌসা সে অন্য কোন মহিলার কাছ থেকে দুধ করবে না সুহান আল্লাহ এখন আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্ধদের পরিস্থিতিকে পরিবর্তন করে দেন যখন বান্দা আল্লাহর দেওয়া ওয়াদা পূরণের জন্য যে কাজ করতে আল্লাহ সুমনতাল্লাহ আদেশ করেন সেটাকে করে থাকে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি মোসা এবং মোসা ইসলামের মা সমস্ত বনী সাহেল তারা খুবই দুর্বল একটা অবস্থায় আছে তাদের যানমালের কোন নিরাপত্তা নেই সেই পরিস্থিতিকে জারি রেখে আল্লাহ সুমনতাল্লাহ মুসা মাকে শক্তিশালী অবস্থায় নিয়ে গেলেন শর্ত দিচ্ছেন তিনি সংসার আছে কাদের প্রাসাদে এসে এই সন্তানকে দুধপান করানো আমার পক্ষে সম্ভব নয় বরং এই সন্তানকে আমার কাছে দিয়ে দাও সে আমার বাড়িতে এসে দুধপান করে যাবে তোহান আল্লাহ কিভাবে আল্লাহ তার বান্ধাদের জন্য পরিস্থিতিকে পরিবর্তন করে দেন মূসার মা বলছে প্রাসাদে এসে ঈদ উৎপান করানো অর্থে সম্ভব নয় বরং এই শিশুকে আমার কাছে পাঠিয়ে দিতে হবে জীবনের সংশয়ের কারণে মূসা আল্লাহলামকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল মূসার মা আল্লাহ নির্দেশ মান্য করে তার ইমানের দৃঢ়তার পরিচয় দিয়েছেন সুতরাং এখন পরীক্ষা শেষ পুরস্কার লাভের পালা শিশু মূসাকে রাজকীয় নিরাপত্তা বাহিনী দিয়ে রয়্যাল গার্ড দিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো। মুসারমা নিজের সন্তানকে দুধ পান করাচ্ছেন বিনিময়ে ফেরাও তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে পারিশ্রমিক দিচ্ছে ভাতা দিচ্ছে যারা তাকে অবলম্বন করবে আল্লাহর ভরসা করবে তাদের জন্য নিষ্কৃতির নাজাতের পথ তৈরি করে দিতেন যদি মুসারমা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস না করতেন বিলম্ব করতেন তার শিশু সন্তানকে নিজের কাছে রেখে দিতেন যে কোনো মুহূর্তে গুপ্তচরিতের মাধ্যমে এই সন্তান ফাঁস হয়ে যেত সন্তানকে হত্যা করা হতো হতে পারত ক্রোধের কারণে মাকে বিশ্বাস করার কারণে নিরাপত্তা দিলেন এমনকি মোসা আলাহিস্লামের কারণে পুরো পরিবারের জন্য আয় রোজগারের রিজিকের একটা ব্যবস্থা করে দিলেন ফেরাউন তার কোষাগার থেকে ওই পরিবারকে ভাতা দিচ্ছে কারণ এই মহিলা রাজকীয় পালক পুত্রকে করাচ্ছে সমস্ত জাতি সেই পরিবারকে সম্মান জানাচ্ছে কারণ তারা ফেরাউনের জন্য নাজাতের রাস্তা করে দিবেন তিনি কখনো চিন্তা করতে পারেননি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদি হক আল্লাহ কোরআনে বলছেন এরপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যেন তিনি জেনে রাখেন আল্লাহর ওয়াদা সত্য ওয়াদ কিন্তু আলো সুমাত বলছেন অধিকাংশ মানুষই এই বিষয়টা সম্পর্কে জানে না আলোচনত বলছেন আমি তাকে তার কাছে যেন তার চক্ষু যায় যেন সে দুঃখ না করে আলো তুমি চাইলেন যেন তাকে দুঃখ করতে না হয় নেক আমল এবং ডাকুয়ার কারণে আলহ চাইলেন না এই নেক মহিলা যেন কোনো দুঃখে না পড়েন এবং সাথে সাথে আরও বলছেন এই ঘটনার মাধ্যমে যেন তিনি জেনে রাখেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য আল্লাহর ওয়াদা ধ্রুব এবং একি সাথে অধিকাংশ মানুষ এই বিষয় সম্পর্কে বেখবর তারা জানে না আল্লাহর ওয়াদা সত্য মৌসা আল্লাহ ইসলামের কাহিনীর এই অংশ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুর্বল অবস্থার চরম পর্যায়ের একটা উদাহরণ ফেরাউনের রাজ্যে বনে ইসরায়েল ছিল সব থেকে দুর্বল এবং ফেরাউন ছিল সেই সময়ে সব থেকে বেশি পরাক্রমশালী সেইরকম একটা কঠিন অবস্থায় মোসা আল্লাহ নিজে একজন দুর্বল অসহায় সদ্যজাত শিশু মোসা আলা মা তিনিও এক দুর্বল সদ্য প্রসূতি এক নারী কিন্তু এতগুলো দুর্বল অবস্থা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর আদেশকে পালন করার কারণে আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে আল্লাহ সুহ মোসার মাকে দৃঢ়তা দান করেছিলেন তাকে শক্তি দান করেছেন সমস্ত দিক থেকে দিয়ে মাত্রেন বর্তমানে পর্যালোচনা করি আমরা দেখতে পাবো মুসলিম কাজে এই দুর্বল অবস্থায় নিরাপত্তা লাভ করার উপায় কি দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়ার উপায় কি এই দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়ার উপায় নিরাপত্তা লাভ করার উপায় মোজা এবং তার মায়ের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা শুধুমাত্র আল্লাহর আদেশ বাস্তবায়নের মাধ্যমেই সমস্ত দুর্বল অবস্থাতেও শক্তিশালী হওয়া যায় আদেশকে পরিত্যাগ করে আল্লাহ যে কাজ করতে বলেছেন সেটাকে ছেড়ে দিয়ে কখনোই দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়া সম্ভব নয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সালাত আদায়ের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র দাগী রাখার কারণে হিজাবের কারণে মানুষের উপর মুসলিমদের উপরে নেমে আসছে নানা রকম নির্যাতন এমনকি আমাদের এই ঢাকা শহরেও আমরা দেখতে পাচ্ছি রমাদানে তারাবির সালাদকে নির্ধারিত সময়ের আগেই কেন শেষ করা হলো না এই কারণে পার্শ্ববর্তী মন্দির থেকে হিন্দুরা এসে মসজিদে হামলা চালিয়ে গেছে এর থেকে দুর্বল অবস্থার কি হতে পারে এই রকম দুর্বল অসহায় অবস্থায় যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহর আদেশকে বাস্তবায়নের মাধ্যমে দিনকে ছেড়ে দেওয়ার মাধ্যমে নয় বরং দিনকে ধরে রাখার মাধ্যমে তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এমন সব দিক থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন যেটা আমরা কখনো কল্পনাও করতে পারব না যাদের কারণে ছিলেন সেই রাজকীয় নিরাপত্তা বাহিনী এসে মুসা মাকে নিরাপত্তা দিচ্ছে। এটা কখনোই স্বপ্নেও ধারণা করতে পারেননি তিনি ধারণাও করতে পারেননি যে তার এই সন্তানের সাথে ভবিষ্যতে কি ঘটনা করতে যাচ্ছে কারণ আল্লাহ মহা পরিকল্পনা আগে থেকে কারো পক্ষেই জানা সম্ভব নয় না পারবে সেই পরিকল্পনার রহস্যকে উদঘাটন করতে এবং কিভাবে সেই পরিকল্পনা অগ্রসর হবে বাস্তবায়ন হবে এটাও কারো পক্ষে জানা সম্ভব নয় শিশু মোসাকে ফেরাউনের প্রাসাদে অতি উত্তম উপায়ে লালনপালনের ব্যবস্থা হয়ে গেল ফেরাউনের পালক পুত্র হয়ে গেলেন মোসা আলহ ইসলাম রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media also by youtube channel www.youtube.com slash